ইবনু উমার রদলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লি সাল্লাম বলেছেন মাস এত এত এবং এত দিনে হয় অর্থাৎ ত্রিশ দিনে তিনি আবার বলেন মাস এত এত ও এত দিনেও হয় অর্থাৎ উনত্রিশ দিনে তিনি বলতেন কখনও তিরিশ দিনে আবার কখনও উনত্রিশ দিনে মাস হয়